সকাল সাড়ে ন বাংলাদেশে বিশ টিভি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 Assalamualaikum warahmatullahi wabarakatuh Alhamdulillahi alladhi hadana lihada wa ma kunna linahtadiya lawla an hadana Allah Fa ashadu an la ilaha illallah wahdahu la sharika lah Wa ashadu anna seyyidana wa nabiyyana muhammadan abduhu wa rasuluh Amma ba'd Shupriyo Darshuk Amra adkir puar bi Ulumul Qur'an shirijir যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে হাজরতে আবু বকরিয়াল সময়কালে কোরআন করিম কিভাবে একত্রিকরণ করা হয়েছে সে সম্পর্কে পূর্বের পর্বে আমরা জমুল কোরআন তথা কোরআন সংকলন বা একত্রিতকরণের কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি সেই পর্বে আপনাদেরকে আমরা এটা বলে দিয়েছিলাম যে রেসুল্লাহ কোরআন সমাপ্ত হয়েছিল তার ওফাতের সময় বর্তমান যে বিন্যস্তকারে আমরা কোরআন দেখতে পাচ্ছি এভাবে ছিল না এটা বিভিন্ন লেখার উপাদানগুলোতে গুলোতে লিপিবদ্ধ অবস্থায় ছিল হুজুর পাক সাল আলী সাল্লামের ইন্তকালের সময় এটা হাজত আয়সর আনহা তথা হাজত আউু বকরদিউ তালা আনহুর তত্ত্বাবধানে সেটা ছিল হুজুরের ইেকালের পরে যখন হাজত আবু বকর রদি আল্লাহ আনহু দায়িত্ব গ্রহণ করেন সাথে সাথে তখন দেখা যায় যে কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হয় বিশেষ করে মুরতেদের একটি চোখে পড়ার মতো একটি গ্রুপ তারা প্রকাশ পায় যারা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সময় জাকাত দিত কিন্তু এখন তারা সেই জাকাত দিতে অস্বীকার করছে এর পাশাপাশি বিভিন্ন জায়গায় কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হয় এমত অবস্থায় হাজরতে আবু বকর রদিউল্লাহ তাল আনহু কঠোরভাবে তিনি এর সুরাহা করেন এ সমস্যাগুলোর সমাধান করেন তাদেরকে মোকাবেলা করেন যে আবু বকরদ্দিউল্লাহ তাল আনহু ছিলেন নরন্ত বিরতের মানুষ বিনম্র স্বভাবের মানুষ কিন্তু দিনের ক্ষেত্রে তিনি ছিলেন অবিচল অটল এবং শক্তিশালী আর সেজন্যই বিভিন্ন দিকে তাকে জেহাদের জন্য এই মুরতাজদেরকে দমন করার জন্য মুজাহিদ বাহিনী পাঠাতে হয়েছে সেই মুজাহিদ বাহিনীর বিভিন্ন জায়গায় যখন তাদেরকে দমন করার জন্য গিয়েছিলেন তার মধ্যে অনেক সাহাবি শাহাদত বরণ করেছেন যেমন বারো হিজড়িতে দেখা যায় ইয়ামার যুদ্ধ হয় সেটি ঐতিহাসিক ঐতিহাসিকভাবে শিক্ষিত এবং পরিচিত এবং সেই যুদ্ধ অনেক সাহাবি শহীদ হয়ে যান এবং তাদের সংখ্যা কত এই বিষয়ে দ্বিমত রয়েছে কিন্তু সংখ্যা ছিল অসংখ্য এতে কারো দিমত নেই নির্ধারিত সংখ্যা বলতে গিয়ে কেউ বলেছেন এই সংখ্যা ছিল প্রায় পাঁচশত আবার কেউ বলেছেন প্রায় সাত শত এমতো অবস্থায় প্রথম এই বিষয়টির চিন্তা ভাবনা যার মাথায় আসে তিনি হচ্ছেন অমরে ফারুক রাহু তলহ তিনি বিষয়টি অবলোকন করে দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন বলেই তিনি ভাবতে লাগলেন যে এভাবে জাহাদে সাহাবাই কালামদের অংশগ্রহণের কারণে অনেকেই মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে শহীদ হওয়ার সম্ভাবনা রয়েছে আর শহীদ হওয়া মানেই হচ্ছে এই যেই সাহাবের কাছে কোরআনের যে অংশটুকু আছে সেটা হারিয়ে যাওয়া সেটা আর পুনরুদ্ধারের কোনো সম্ভাবনা থাকবে না এমতা অবস্থায় হযরত রমর রদিউল্লাহ তালাহ আনহু হাজরত আবু বকর রদিয়াল্লাহ তাল আনহুকে পরামর্শ দিলেন আমিরুল মমিনিন আন সংকলনের কাজ হাতে নেওয়া উচিত ওর আন একত্রিকরণের কাজ হাতে নেওয়া উচিত যা আজ সাহবা এ বিভিন্ন জনের কাছে বিভিন্ন অবস্থায় রয়েছেন হাজরত আবু বকরু প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি বরঞ্চ তিনি বলছেন যে হনার তুমি যে কথাটি বলেছ এটা আমি কীভাবে সম্পন্ন করবো অথচ রসুল্লাহ সাল্লাহ আলীসাল্লাম তিনিই এই কাজটি করেন কিন্তু আবু বক্র রাহু তনহু বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়লেন এবং তিনিও হাজর রমর রদি আল্লাহআ আনহুর সাথে ঐকমত্য প্রসূত করে তিনি এই কাজে হাত চিন্তা ভাবনা করলেন বর্ণনায় যেটা আসছে এই কাজটি করা উচিত কিন্তু করবে কে কাকে দিয়ে কার দায়িত্ব নষ্ট করা হবে তখন পরামর্শক্রমে হাজরতে আবু বকর এবং হাজরতে উমর আল্লাহআ নির্বাচন করলেন এক যুবককে যে যুবক রসুল্লাহ সাল্লাহ আলহিউ ছিলেন লেখক ছিলেন তার নাম হচ্ছে জায়দ ই আবু বকর এবং হাজরতমর জায়দ ইবনে সাবেদকে ডেকে পাঠিয়েছেন কে সে জায়দ ইবনে সাবেদ তার উপর এত আস্থা এবং সে আস্থার কথা আমরা হাজ আবু বকরের মুখে আমরা শুনতে পাবো একটু পরেই হজরত জাহেদ ইবনুল সাহেব তরাদ আনহুর নিকট যখন আমিরুল আমিরুলের পক্ষ থেকে এই প্রস্তাব এলো তখন হজরত জাহেদুল আনহু চিন্তিত হয়ে পড়লেন এবং তিনি এই কাজটি করবেন কিনা না দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলেন দেখুন হক যতক্ষণ পর্যন্ত তাদের নিকট সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত তারা সেটা গ্রহণ করেন না আবু বাকর এবং অমরের মতো ব্যক্তিত্ব তাকে বলছে যে কাজ করতে হবে তিনি বলছেন যে কাজ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম করেননি আমি সেই কাজটি কীভাবে করব কিন্তু হাজরত আবু বকর আমির মিন অপরদিকে হজরত বারবার তাকে বুঝাতে লাগলো জায়দ কাজটি করা উচিত কাজটি করো তোমার উপর আমাদের আস্থা আছে শেষ পর্যন্ত হজরত জায়দেত রাজি আল্লাহ তালহ রাজি হয়ে গেলেন এবং তিনি বুঝতে পারলেন যে মুসলিম মিল্লতের দুই মুরব্বী অভিভাবক আবু বকার এবং হাজরত যে বিষয়টি ভেবেছেন অবশ্যই সেটা সঠিক ছিল এবং তিনি রাজি হলেন চলুন না আমরা এই ঘটনাটি একটু ইমাম বুখারের বর্ণনায় শুনি চমৎকার হবে ইনশা ইমাম বুখারি বলতেছেন মা রাহুল জায়দ যে কথাগুলো বলেছেন ইমাম বুখারি তার সনদেব সেই কথাগুলির উদ্ধৃতি দিচ্ছেন জায়দ ই বলছেন যুদ্ধে সাহাবেক রাম যারা শহীদ হয়েছেন এরপর এই ঘটনার পর আবু বাক আমার কাছে লোক পাঠালেন আমি যখন তার নিকট উপস্থিত হলামু তখন ওমরুল খতাবকে দেখতে পেলাম তাঁর সাথে রয়েছেন ফবু বকর ইমর আব্দুলছেন তখন আবু বকরু আমাকে বলছেন যে দেখো আমার নিকট এসেছেন আমাকে বলল যে আমিরুন যুদ্ধ খুব মানে প্রচুর সংখ্যায় যুদ্ধ হচ্ছে চারিদিকে যুদ্ধ ছড়িয়ে পড়েছে এবং এই যুদ্ধে এখানে বলতে হাফেজদেরকে বোঝানো হয়েছে আগেকার দিনে হাফেজ কারি একই অর্থে ব্যবহার হতো হাফেজ নামে আলাদাভাবে তাদেরকে চিহ্নিত করা হতো না কারি বললে যুদ্ধ তিনি কোরআনের হাফেজ ছিলেন তো সেই পরিভাষায় হাজর রদি আল্লাহআ আল আহ বললেন যে এই যুদ্ধগুলোতে গুলোতে কোরআন এর হাফিজরা শহীদ হয়ে যাচ্ছেন আর তাদের ওয়ফাতের পর তাদের পর। তাদের নিকট রক্ষিত কোরআনের অনেক অংশ মুছে যাবে অনেক অংশ চলে যাবে তিনি বললেন আমার মনে হয় বিষয়টি এমনকে একত্রিকরণ করা উচিত এই ছিল তার বক্তব্য শুনে হাজর আবু বকর কি বললেন ফাকুল তুলিমর আবু বকর এই ধারাবাস্য দিচ্ছেন জায়দ সাবেদকে শোনাচ্ছেন আমি বললাম যে বিষয়টি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম করেননি যে কাজটি এটি রসুল্লাহ সাল্লা আলী সাল্লাম করেননি তুমি সেই কাজটি করার জন্য কিভাবে বলছো তুমি সেই কাজটি কিভাবে করতে পারো ফকাল আলমার অমর রাহু তাল আনহু এই যুক্তির সামনে কোনো মন্তব্য করেননি যে ঠিক বাবে ঠিক না বরঞ্চ তিনি বলছেন ফকাল হুয়া আল্লাহ খাই হ্যাঁ অবশ্যই আল্লাহ কাসম এর মধ্যে কি রয়ে গেছে কল্যাণ রয়ে গেছে তিনি আবু বকার কথা খণ্ডন করেননি সেটাকে মেনে নিয়েই তিনি বলছেন অবশ্যই আল্লাহ কসম দিয়ে তিনি বলেছেন এটাকে দৃঢ়তার সাথে বলেছেন যে এর মধ্যে কিন্তু কল্যাণ রয়ে গেছে ফালামিয়াজি হাত্তা সার্লাহ আরিক আবু বকর বলছেন আমার বার বার আমার নিকটে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিল এবং তার বারবার এই পরামর্শ এবং আলোচনায় এক সময় আমার অন্তরটাও খুলে গেল যে বলছে তাই ঠিক ভেবে আমিও সেই বিষয়টির ব্যাপারে একমত হলাম এবং দেখলাম যে এর মধ্যেই আমাদের পরবর্তী উন্নতের জন্য কল্যাণ রয়ে গেছে সুপ্রিয় দর্শক এ পর্যন্ত এসে আমাদেরকে একটু বিরতির জন্য থামতে হচ্ছে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 हराम माली क्यों आएन माल हाज कर बनाए की जानते हम देख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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ তারা আপনার অধিকার আর আমার দায়িত্বটাংলায় আসসালাম আলাইকুমুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা আবার ফিরে এসেছি বিরতির পর যে হাদিস করছিলাম সেই হাদিস করছি যেখানে এসে শেষ হয়েছে সেখান থেকে উদ্দেশ্যে বলছেন চারটি গুণ এখানে বলেছেন জায়দ কেন জেদ কে তিনি বেছে নিলেন রহমান সহ এক নম্বর বলছেন যে ইন্নাকা তুমি একজন যুবক ব্যক্তি তুমি একজন যুবক ব্যক্তি মানে কর্মঠ ব্যক্তি যুবক এরপরে আকেল তুমি একজন বুদ্ধিমান দুই নতাহিমুখ কোন বিষয়ে তোমার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই তহমত নেই মানে অভিযোগ নেই তোমার ব্যাপারে আমরা সবাই কোরআনকে খুঁজে বের করো কার আছে কোরআনকে সংগ্রহ করো সংগ্রহ করে এটাকে একত্রিত করে দাও বিনস্ত করে দাও এই কথা শোনার পর হাজর তার অভিব্যক্তি বর্ণনা করছেন তার অনুভূতি বর্ণনা করছেন তিনি বলছেন আবু বকার নির্দেশ আমাকে দিয়েছে সেই নির্দেশের পরিবর্তে যদি বলতো এইখানে যে পাহাড়টা দেখা যায় এই পাহাড়টাকে কেটে কেটে কেটে কেটে স্থানান্তরিত করে ওই জায়গায় নিয়ে যাও তিনি বলছেন যে এই পাহাড়কে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করাটা আমার জন্য অধিক সহজ হতো ওর আনকে একত্রিকরানোর চাইত সুপ্রিয় দর্শক ভাবতে পেরেছেন যে কত বিশাল কাজ কত বড় কাজ আর যে পাহাড়ের কথা বলা হয়েছে সেটা মাটির পাহাড় না আরব দেশে মাটির পাহাড় পাথরের পাহাড় সে পাথরের পাহাড় কেটে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটাকে বলছেন অত্যন্ত ছিল আন একত্রিকরণের চাইতে শুনুন কি বলছেন হাজর জায়দু জায়দ রাহু আনহু বলছেন দেখুন আবু বাকর সামনে হাজত সামনে তার বক্তব্য তিনি নির্ভয় তাদের সামনে পেশ করছেন যে বিষয়টি উত্তরে তা ওর উভয় বললেন বিষয়টি আল্লাহ কাসম কল্যাণ কর তারা তার জবাবের খন্ডন করেননি কথাটা ঠিক না অবশ্যই ঠিক কিন্তু সেটা মেনে নিয়েই তারা বলছেন যে এর মধ্যেই উন্মতের জন্য কল্যাণ রয়ে গেছে আমি তাদের কথা শুনেই সাথে সাথে কাজে নেমে আমি অপেক্ষা করছিলাম। আমার মন থেকে যতক্ষণ পর্যন্ত নিশ্চয়তা আমি না পারছিলাম আমি হতে পারছিলাম না নিশ্চিত হতে পারছিলাম ততক্ষণ পর্যন্ত আমি তাদের কথা ছাড়া দেইনি কিন্তু আবু বাকর ওমার আমাকে ছাড়েননি তারা বারবার বিষয়টি নিয়ে আমার সাথে আলোচনা করেছেন আমাকে বার বার উৎসাহ দিয়েছেন আমাকে বার বার আমাকে আগ্রহ প্রদর্শন করেছেন কিন্তু এক সময় এলো যখন আল্লাহ হরাবুল আলমী যে বিষয়টির জন্য হাজরত আবু বাকর আর হাজরত রমারের অন্তরকে খুলে দিয়েছেন আমারও সেই অন্তরটা আল্লাহ পাক খুলে দিলেন আমিও বুঝতে পারলাম যে বিষয়টা অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ করা উচিত এরপরেই হাজরত সাইদর আল্লাহ আলহান হুক কাজে নেমে পড়লেন তিনি বলছেন কাজ শুরু করে দিলাম শরীফ এখান থেকে ওখান থেকে আমরা সংগ্রহ করতে পারি তখন কি বিষয়টি এত সহজ ছিল না কারণ আন লিপিবদ্ধ করা হয়েছে রেসুল উল্লাহ সাহু আলিয়া সময় যেটা আপনাদেরকে বলেছি সেটা ছিল কাগজে ছিল যতটুকু কাগজ পাওয়া যেত অথবা জমা করে একটা স্তূপের মতন হয়ে গেছে সে কথাই বলছেন জায়দ রাহ আমি তখন কোরআনের অনুসন্ধান চালাতে লাগলাম এবং সেটাকে একত্রিকরণ এবং সেগুলিকে জমা করতে লাগলাম কিজেনি বলে আপনার গাছের বাকলা থেকে পাথরের পাথরের চিকন পাথরের লিপ করা থেকে এবং মানুষের অন্তরে যেটা সংরক্ষিত আছে সেখান থেকে আমি সব পেলাম आयात हम कारो का खुजे पा अर्थात लिपिबद्ध अवस्था खुजे पाना पेलम कारजुन काोजोर एम एक ब्यक्ति बला हत्या सक्षी जो सी दीट दु जन सी समतुल्य हत एकजने दुजने समतुल्य हत বললেন এই শেষ পর্যন্ত তাঁর কাছে পাওয়া গেল আর তাতেই আমি সেই আয়াতীয় দর্শক এইভাবে হাজরত জায়দ রাহু ওর আনকে বিভিন্ন স্থান থেকে সাহাবেক গ্রামের সিনা থেকে সংগ্রহ করেন এখানে শেষ না এটা তো বোখারি একটি মানে প্রক্রিয়া আমাদের সামনে উপস্থাপন করেছেন বিভিন্ন অন্যান্য বর্ণনার মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই যেমন এই প্রক্রিয়া অন্যান্য বর্ণনায় এভাবে এসেছে যে হাজরত রমার রদি আল্লাহ তলায়হু পরামর্শ দিলেন যে আউ বকর প্রত্যেকটি মসজিদের সামনে লোকজনকে বসিয়ে দাও এবং সেখানে সে যেন তার লিখিত কোরআন জায়ের কাছে গিয়ে পেশ করে জায়দ সেখান থেকে বাছাই করে সেই কোরআন কোনটা অরিজিনাল এবং কোনটা তফসিল বা কোনটা অন্য কিছু সেটাকে যাচাই বাছাই করে তারপরে সেটাকে গ্রহণ করা হবে এই নীতিমালা সেখানে তৈরি হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যেমন এবং দিচ্ছেন তোমরা দুইজনেই মসজিদের পাশে বসো মসজিদের গেটে বসো অর্থাৎ সালাত শেষে সেখানে বসো এখানে দুইজন সাক্ষী মানে ব্যক্তি না এ নিয়েও বিভিন্ন ধরনের বক্তব্য আছে আমরা সেদিকে যাচ্ছি না দুই সাক্ষীর অর্থ হচ্ছে একটা হবে এই কিতাব মানে লিপিবদ্ধ আর হবে হেফ তার মানে কোন সাহাবি এসে যদি বলেন যে আমি আল্লাহর রসুল থেকে আনের আয়াতটি মুখস্থ করে আছি বলো আয়াত তিনি আয়াতটা শুনাবেন শোনাবার পরে তিনি এও বলবেন যে আমার কাছে লিপিবদ্ধ অবস্থায় ওর আনের অংশটি আছে তাহলে তার পড়া এবং লিপিবদ্ধ এই দুটো মিলে দুটা সাক্ষী হলো পড়া এক সাক্ষী আর লিপিবদ্ধ করার মাধ্যমে এটা আরেক সাক্ষী এভাবে যদি হয় मुखस्थ आ लिपिबद्ध नहीं हाँ आयात अंश लिपिबद्ध आ मुखस्थ नहीं सी मिले जा जो मुखस्थर कथा जन लिपिबद्धर कथा दु जने मिले सी ग्रहणजोग्य है संकलन क्या <laughs> <laughs> <laughs> शेष कर পরবর্তী পর্বে আমরা এই বিষয় আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করবো সালাম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 जटिलता कमाते मुस्लिम समाज के शांतिपूर्ण समाज रूपान्त कर डॉजुर इलाह सकल आईन कानून विधान मानुषर कल्याण प्रणयन के जयलाभ कर जीवन बहु समस्त समाधान दिन मसायत सम्प्रचार सकाल साढ़े छेटी